বিশ্বময় করতেছেন খুব ভালো করে মন লাগাইয়া শুনবেন এমানদার বান্দা বা জবান বুড়া সেতন শবাই কে বলতে সে মোমেন্লাহ জিক্রসীরা যে আল্লাহ আমাদের খালে আমাদের মালের আমাদের রাজের রিজিক দাতা রিজিক পৌঁছাইতেছে আল্লাপাক আমাদের জন্য আমাদেরকে বানাইছে আমরা ছিলাম না আল্লাপাক কিভাবে আমাদেরকে বানাইছে চিন্তা করে দেখেন হাল্লাতা আলাল ইনসান হৈন লাম হারিলামক সৈমদানের উপর এমন একটা সময় গেছে কাবেল সাই ছিল না পের পিঠে একটা মণি বীজ মায়ের গর্বে পৌঁছে ফাক বীর্য বাড় মাতা পিতা উভয়ের উপর গোসল ফরজ হয় এমন একটা বীর্যের ফোটা হাল্লা লালন পালন করতে করতে আট মাস পর্যন্ত লালন পালন করে তারপর মারপেট থেকে বাইর হওয়ার সময় মায়ের হোস ছিল না কিভাবে আল্লাহ পাক পরদার ওখান থেকে গর্ব থেকে বাইর করছে অনেক সময় মাতা মারা যায় পর হোস হইতে না হইতে ওই ছেলেকে আবার আকরাইয়া ধরে চুম দে অমুক করে শমুক করে একটা বীজ থেকে আজকে আমরা পায়দা হয়েছি এ মানুষ তুমি একটু চিন্তা করো ওই আল্লাহ খালেক ওই আল্লাহ আমাদের মালেক ওইয়াল্লা আমাদের রিজিক পৌঁছাইতেছে আমাদের জন্য তোমরা তো মনে করেছ এমনে হয়েছে অমনে হয়েছ কিভাবে ওখান থেকে বাইর করছে বাইর হয়েছে মা মরিগেছিল যে আল্লাহ তোমাদেরকে এইভাবে পেটের মায়ের পেটের থেকে বের করছে আবার মায়ের সেনার মধ্যে দুইটা দুধ দিছে খাইয়া বড় নাস্তিকের দলেরা বানাইছে তোমাদেরকে তোমাদের খালেককে ওইটা তোমরা বুঝো না এমনে প্রত্যেক জিনিস এমনে এমনে হয়েছে তোমরা বলো ওই আল্লাহকে তোমরা চেন না দিবে রাত্র আল্লাহর নিয়ামত খাইতেছ ওই আল্লাহর কথা কিভাবে তোমরা ভুলে গেলা হলদী না মানু এমানদার জরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছো উজকুরুল্লাহরা তোমরা বেশি বেশি আল্লা পরগারের জি করছে আল্লাহ তা অসভ্য হু হু ওই আল্লাহ তা পর তোমরা বকরা তিল সকাল বিকাল প্রাতে সন্ধ্যায় আল্লাহ পাকের জিকির করসবিগুলো পর সুবহান্লাহ সুবহান্লাহ সুবহান্লাহ ফজরে নামাজের পর আল্লাহ তালা বলতেছে সুবহান আল্লাহ কতবার পর একশোবার একশোবার পর ফজরের নামাজের পর পরের পর সুবান একশোবার পর তোমরা দুশোবার সুবান আল্লাহ পড়লেন একশোটা আল্লাহর নিকট কবুল হয়েছে এই একশোটা হজের কে তোমাদেরকে দিয়ে দিবে লাগে নাই শুভ আল্লাহ সুবাহ সুবাহ সুবাহ্লা সুবাহ একশোবার সকালে একশোবার বিকালে মিনিট মিনিট মিনিটে খরচ হয়েছে যারা হজ করছেন হজের মধ্যে কত দে কষ্ট হয় এটা যারা হজ করছে তারা বলতে পারে এখানে একশো বার সুবান উল্লাস সকালে একশোবার বিকালে পড়তে দু তিন মিনিট খরচ হয়েছে তোমরা হজ করতেছ হজের টাকা হালাল না হারাম এটা জানো তোমরা হজের কাজ কতটুকু করছ তাও জানা নাগুলা ঠিকভাবে আদায় হয়েছে কিনা তাও জানা না কিন্তু এখানে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ একশোবার সকালে একশোবার বিকালে কোন কষ্ট নাই আল্লাহ এত বড় দয়ালু কেহ একশো বিশ বৎসর পাইছে বিশ বৎসর বাদ দেন এই একশো বছরের মধ্যে প্রত্যেক বৎসর আল্লাহ পাক ওনাকে হজ করাইছে তৌফিক দিছে হজ কবুল হয়েছে কিনা তাও জানে না কিন্তু এখানে দুশবার যদি হজ সবহাল আল্লাহ সবহাল আল্লাহ কত বড় দয়ালু হোদা একশোটা আল্লাহ নজদিক কবুল হজ ধরনের কবুল হইয়া হজের তোমার আমল নামার মধ্যে লিখে আমাদের জানা উচিত একটা সবক পরেকব না চলে যাব থেকোনা চলে যাব। যাবনা চলে যাব কোথায় চলে যাবেন মানুষ বাবা মামার বাড়ি যায় ঘরে ফিরে আসে বিলে খালে যায় ঘরে ফিরিয়ে আসে টাউনে বন্দরে যায় ঘরে ফিরে আসে দুবাই মস্কো যায় ঘরে ফিরিয়ে আসে দু তিন বৎসর পরে হইলেও কিন্তু এমন একটা জায়গায় যাইতে হবে যে জায়গায় যাওয়ার পর আর ফিরে আসতে পারবেন না জায়গায় একেবারেই নিকটে কিন্তু কেউ ফিরে আসতে পারে না ওই জায়গা কোনটা জায়গা খবরস্থান গোরস্থান জায়গা যারা গেছে আর ফিরে আসছে ফিরে আসতে পারবে না থাকবো না চলে যাব থাকবো না চলে যাব এই সবক প্রত্যেকদিনই ইয়াদ করেন যে মাটির উপর আজকে হাঁটাহুটা করতেছ দৌড়াদৌড়ি করতেছ মাটি এগুলা জানে তুমি যখন নাকি মাটির পেটে চলে যাইবা এমনভাবে একটা ছাপ দিবে এই দিকের এদিকে, এইদিকে এই দিকের এদিকে চলে